الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله واصحابه أجمعين أما بعد أمرا تمادي دعوة ابن تولانا مولو دهرمو بيكان ودهرمو تطير جموليك بشايلولو تار اكتاولو خرشتان دهرمو ابن اسلام دهرمين مدهر تولانا مولاك على طنات হাস বর্তমান বিশ্বে কম্পারেটিভ রিলিজন খুব নাম করা একটা বিষয় এবং এ বিষয়ে তোমরা যখন বইপত্র পড়বে তখন দেখবে এব বইগুলো যারা লিখেছেন এবং এর যারা লিখেছেন সবাই এই লেখালেখির ইতিহাস শুরু করবেন ইউরোপ থেকে গত দুই তিনশো বছর তারা বলবেন যে কম্পারিটিভ রিলিজনের উপরে সর্বপ্রথম লেখা হয় জার্মানিতে হক ফ্রান্সের অমুক লেখক এখান থেকে শুরু এর আগের কোন ইতিহাস তারা লেখেন না বাস্তবতা হলো কম্পারিটিভ রিলিজনের যে বিষয়বস্তু এটা নিয়ে সর্বপ্রথম লেখেন মুসলমানেরা সর্বপ্রথম মুসলমানেরা এই বিষয়ে লেখেন আর লেখার কারণ হলো মুসলমানদের আগে যে সকল ধর্ম ছিল ইহুদ ধর্ম খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এই সকল ধর্ম সাধারণভাবে ভিন্ন ধর্মকে অস্তিত্বের জন্য মেনে নেয়নি কথা বুঝেছ পাশে আর একটা ধর্ম থাকবে অন্য ধর্মের আলোচনা হবে এরকম মেনে নেয়নি ইহুদি ধর্ম বারবার বলছে যে অন্য ধর্ম আশেপাশে যারা আছে তাদের ধর্মগ্রন্থ ধর্ম উপাসনালয় এগুলো পুড়িয়ে ফেলো মেরে ফেলো তোমাদের আশেপাশের জন্য অন্য ধর্মের কেউ না থাকবে এটা বাইবেলে বারবার বলা হয়েছে খ্রিস্টান ধর্মের উৎপত্তির পরে যে যখনই তারা রাষ্ট্র ক্ষমতা পেলেন সম্রাট কনস্টান্টাইন উনিশশো পঁচিশ তখন থেকে তারা তাদের একটাই ছিল সকল ধর্মকে নির্মূল করা সকল ধর্মকে নির্মূল করে দেয় একদম এটা খুব ভয়ঙ্কর ছিল কাজেই সংলাপ বা কথাবার্তার কোন পরিবেশ প্রয়োজন তারা কথা মূল আর কিছু বললেও এটা এত আক্রমণাত্মক ছিল যে এটা শুধু নিন্দাচারই ছিল সংলাপ ছিল না এটা যারা ধর্মের ইতিহাস জানে সবাই জানে ইউরোপে তুলনামূলক গঠনমূলক আলোচনা আসলে গত দুই তিনশো বছর যাবতই হচ্ছে যখন পোপের কর্তৃত্ব কমে গেল গবেষকরা ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম হিন্দু ধর্ম নিয়ে স্বাধীন গবেষণা শুরু করল তারা এইসব ধর্মের নেতা শুরু করল কিন্তু মুসলমানরা সেই তাবের যুগ থেকেই ধর্ম নিয়ে বই লিখেছেন সব ধর্মের কথা করেছেন হাজম লিখেছে গাজারী লিখেছে সবাই লিখেছেন এবং তারা পড়লে অবাক অত্যন্ত আন্তরিকতার সাথে ওই ধর্ম উপস্থাপনের সময় কোন খোঁচা মারেননি কোন ব্যঙ্গ করেননি তারা মুসলমান তাদের ইসলামী মানে চেতনা ঠিক আছে কিন্তু ভিন্ন ধর্ম উপস্থাপনের সময় তারা তাদের ধর্মগ্রন্থ কিন্তু উপস্থাপনা করেছেন যে বাইবেলে এইটা আছে তওরাতে এইটা আছে নতুন নিয়মে এইটা আছে অমরদের গ্রন্থ এটা তারা এইটা বলে এরপরে তার সাথে তুলনা করেছেন বা আলোচনা সমালোচনা করেছেন পরবর্তীতে মুসলমানদের ভিতরে এ বিষয়ক গবেষণা অন্যান্য বিষয়ের মতো ইস্তীমিত হয়ে যায় ইউরোপ উন্নত হল কখন না ইউরোপ উন্নত হলো যখন ইউরোপের মাথার উপর থেকে খ্রিস্টান ধর্মকে বিদায় দেওয়া হলো সেকুলারিজম প্রতিষ্ঠা করা হলো। কারণ খ্রিস্টান ধর্ম চার্চ নিয়ন্ত্রিত খ্রিস্ট ধর্ম এটা তাদের গলায় রুশি দিয়ে রাখছিল কোন গবেষণা নেই বিজ্ঞান নেই সাহিত্য নেই যে কোনো মত যদি পোপ বলে যে এটা ধর্মের বিরুদ্ধে তার সঙ্গে সঙ্গে আগুন হবে। যখন তারা ধর্মকে বাদ দিল তখন থেকে উন্নতি হল সাহিত্য গবেষণা ইতিহাস ভূগোল আর মুসলমানদের উন্নতি ছিল কখন যখন ধর্ম ধরে ছিল যখন ধর্মকে বাদ দিল তখন তাদের পথন শুরু হল মুসলমানদের সাহিত্য ধর্ম প্রথম যুগে ভালো মুসলমানদের সংস্কৃতি মুসলমানদের কৃষ্টি কালচার মুসলমানদের যুদ্ধ মুসলমানদের বিজ্ঞান মুসলমানদের ডাক্তারি সবই কখন ভালো ছিল যখন ধর্মের ভিতরে ভালো ছিল কোরআন পড়ত মানে ইসলাম চর্চা ছিল যখন ধর্মও কমে গেল তখন তাদের কর্মও কমে গেল দুনিয়াবী চর্চাও কমে গেল কোরআন পড়া কমে গেল কোরআন বিষয়ক বই লেখা কমে গেল ঠিক মেডিসিন বিষয়ক বই লেখাও কমে গেল এই কমার ভিতরে ধর্মতত্ত্ব বিষয়ক বলতো এই প্রথম ছয়শ বছর সাতশ বছরের পরে আর তেমন কেউ কম্পারিটিভ রিলিজন নিয়ে অল্প স্বল্প লিখেছেন দু একজনে আর আরো পরে শেষের দিকে বিগত প্রায় চার পাঁচশো বছর তেমন কেউ কিছু লিখছিলেন না বিশেষ করে যখন মুসলমানরা ইউরোপের উপনিবেশের আন্ডারে চলে গেল ইউরোপের উপনিবেশের আন্ডারে চলে গেল তখন এরমিক গবেষণাও কম এলের জন্য সরকারি সাপোর্ট নেই এ সময়ে তেমন লেখালেখি ছিল না এ বিষয়ে প্রথম যে মৌলিক বই লেখা হয় তুলনামূলক ধর্ম বিষয়ে হিন্দু ধর্ম আইনা মুজিম তোমার খ্রিস্ট ধর্ম ইহুদু ধর্ম বাইবেল কোরআন এগুলোর বিষয়ে যে তুলনামূলক লেখা হয় সেটা ছিল ইজহারুল হক এইগুলোটা আমরা আমাদের এই ক্লাসে নিয়মিত এই বইটার অন্তত সার সংক্ষেপ পড়ে বোঝার চেষ্টা করব কয়েকটা ব্যাপারে প্রথম ব্যাপার হলো যে ইসলাম সম্পর্কে তখন যে পরিস্থিতিতে ইজার হক লেখা হয়েছিল সেই পরিস্থিতিটা আবারও এখন ওইভাবে নির্মারশ পঞ্চাশ আঠারোশ সত্তর উনিশশো খ্রিস্টাব্দের দিকে যে পরিস্থিতিতে রাহমাতুল্লা কিরানবিন এই বইটা লিখেছিলেন সেই পরিস্থিতি বর্তমানে বিদ্যমান দ্বিতীয় হল ইসলামের বিরুদ্ধে যে অভিযোগগুলো ওই সময় বলা হত অভিযোগ মোটামুটি মোক্তার একই কথা একটা হল নারী গঠিত একটা হল জিহাদ আর একটা হল কোরআনের ভিতরে বিভিন্ন ভুল ভুলভ্রান্তে আছে বলে দাবি করা আর একটা হলো কোরআন দিয়ে তাদের ধর্মের কথাগুলোর তৃতীয় হল রহমতুল্লাহ কীরা যে পদ্ধতিতে এটা রদ করেছেন জবাব দিয়েছেন এটা এখনো অতুলনীয় যেমন গত তিন দিন আগে তিন চার দিন আগে ক্যানাডা প্রবাসী বাংলাদেশি ক্যানাডার নাগরিক তিনি মূলত একজন ইঞ্জিনিয়ার টেক্সটাইল ইঞ্জিনিয়ার তবে উনি যখন প্রায় পনেরো বছর হয়ে গেছে উনি যখন ক্যানাডায় যান তখন ক্যানাডায় কিছু গার্মেন্টস ছিল টেক্সটাইল ছিল যেখানে কাজ করেছেন এখন ক্যানাডায় কোন গার্মেন্টস বা টেক্সটাইল ক্যানাডার ব্যবসায়ীরা কি করেন তাদের ফ্যাক্টরি কোথায় বানান চীনে বানান কোরিয়ায় বানান ইন্ডিয়ায় বানান বাংলাদেশে বানান কেন কারণ ক্যানাডায় ম্যান দাম অনেক বেশি শ্রমিকের বেতন অনেক দিতে হয় যে টাকা দিয়ে তারা একটা শার্ট ক্যানাডায় বানাবেন সেই টাকা দিয়ে তিনটে শার্ট বাংলাদেশের প্রোডাকশন তারা কিনতে পারে এজন্য উনি বললেন যে এখন অন্যান্য চাকরি যায় করি মাঝে মাঝে ট্যাক্সি চালান ট্যাক্সি চালান ট্যাক্সি যেহেতু চালান ট্যাক্সিতে যখন প্যাসেঞ্জার ওঠে উনি দাঁড়িয়ে বলা ইসলামী কথা পড়ে দেখলে বোঝা যায় মুসলমান এখন অনেকে খুব কটু কথা বলে মোহাম্মদ সুল্লা সাল্লাম সম্পর্কে সাল্লাম সম্পর্কে কটু কথা বলে এটা একটা অদ্ভুত কথা সেটা হল মুসলমান কিন্তু কোন ধর্মের নবী রসুল ধর্মপত্র কটু কথা বলে না এটা মানসিকভাবে মুসলমান কখনো বলবে না কোন মুসলমান কোন খ্রিস্টানকে আহত করতে যেয়ে যীশুখ্রিস্টের নামে নোংরা কথা বলবে হিন্দুকে আহত করতে যে রাম বা কৃষ্ণের নামে নোংরা কথা বলবে বা বৌদ্ধ ধর্মের কাউকে আহত করতে যেয়ে গৌতম বুদ্ধের নামে নোংরা কথা বলবে এ প্রশ্নে ওঠে একজন অতি কম ধর্ম পালন করি একেবারে ধর্মহীন মুসলমানের যে করে ইসলাম এইটা মানসিকতা এরকম যে কোন ধর্মের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে হয় না আর এর বিপরীতে ইউরোপের অদ্ভুত যে তাদের কথার প্রথম হল মানুষের ধর্মীয় অনুভূতি আঘাত দেওয়া এবং এটাকে তারা বাক্স্বাধীনতা মনে করে এটা আমার বাক্স্বাধীনতা ইউরোপে কিন্তু অধিকার খুবই শক্ত তুমি একজনের কথার ভিতরে যদি কালার ডিসক্রিমিনেশন অর্থাৎ লোকটা কালো বলে কোন ইঙ্গিত করো বা তার কালার সম্পর্কে তোমার নামে কটে গেছে জেন্ডার ডিসক্রিমিনেশন কোনো লোকের সাথে কথার সময় যদি এমন কথা বলো মেয়েরা এরকমই হয় তোমার নামে কেস হয়ে যাবে তুমি মানে নারী পুরুষের ভিতরে বৈষম্যমূলক কথা বলে কোনো ভাষা কোন তোমার কি বলে কালার কোনো ব্যক্তির কোনো পরিচয় নিয়ে যদি তুমি এমন কথা বলো যেটা তার ডিসক্রিমিনেশন মনে হয় তোমার ভিত্তিতে কেস হবে তুমি একজন মানুষ আঘাত দিয়েছো কিন্তু ধর্ম নিয়ে কথা বলে তুমি প্রচন্ড হবে ধর্মের নামে আছে তোমাদের বলবো। ধর্ম মানুষের কালারের চেয়েও মানুষের বর্ণের চেয়ে মানুষের ভাষার চেয়েও অনেক বেশি হৃদয়ের ভিতরে থাকে ধর্মের নামে কথা বললে যে সে বেশি আহত হয় এই বিষয়টা তারা মানতে পারে না ধর্মের বিরুদ্ধে কথা বলা কে বাক আবার মজা আছে যদি খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে বলা হয় ওখানে আইন আছে ব্লাস্টমী আইন এই আইনে বলতে যদি ইহুদি ধর্ম বা ইহুদি জাতীয়তালাদের বিরুদ্ধে বলা হয় সেমিটিজম আইন আছে যে আইনে তার বিচার হবে বই লাগবা বইটার বিষয় হল ইতলা যেটাকে বলা হয় হলোকাস্ট কাস্ট হল মাধ্যমে মানুষ মারেনি হিন্দি মারিনি এটা ঠিক না তোমার জেল হয়ে যাবে যতই তথ্য জেল এখন কিন্তু তুমি ইসলামাল নবীর নামে যত কথা বলো এটাতে বরং এটা বাক্সাধীনতো যাই তাদের মানসিকতা মেন্টালিটি কৃষ্টি এখন ওই ভাই বলছে যে আমি যখন গাড়িতে অনেক সময় নন মুসলিম এবং তারা ইউরোপিয়ান যারা ক্যানাডিয়ান অরিজিনাল আমাকে দেখে বসলেন খুবই কথা অনেক সময় মানে বলে যেটা খুবই আমাদের কষ্ট লাগে বা আঘাতের আমরা কি করবো এবং জানো ইসলাম সম্পর্কে তাদের অভিযোগ উদাহরণ দিলাম তোমরা জানো জেনাই একটা ছেলে আইটি ইঞ্জিনিয়ার ও কোম্পানির পক্ষ থেকে ওকে ফ্রি স্কাইপি হয়েছে সারাদিন বিভিন্ন জায়গায় যোগাযোগ কথা বল এবং সব আমাদের ছেলেদেরকে আমাদের বাংলাদেশের তরুণদেরকে বিভিন্ন মানুষ স্কাইপিতে বা ইমেল বা ভাইডার বলা হয় এরপরে তোমার হোয়াটসঅ্যাপ বলা হয় এই সময় অনেকে চ্যাটের দাওয়াত দেয় ব্রাজিল থেকে তোমার মনে করো চীন থেকে বুলগেরিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে যখন তারা মানে এটা অ্যাকসেপ্ট করে তখন তারা বলে তোমার নাম কি দেশের বাড়ি কোথায় তোমার ধর্ম কি তখন ইসলাম বলে ইসলাম তখন শুনিনি ওরা ট্রেন্ড প্রশিক্ষিত তাই সাধারণত যুবক মানুষ ওর ভিতরে দ্বিধা তৈরি এরপরে এক এক করে প্রশ্ন করে ছোট ছোট এইরকম প্রশ্ন করে করে ওই ছেলেটার ভিতরে একটা সন্দেহ খ্রিস্টান ধর্ম ঠিক এরকম একটা মুসলমান তার বন্ধুদের সাথে ইসলামের বিরুদ্ধে খ্রিস্টান ধর্মের পক্ষে বিতর্ক করে আমাদের এক ছাত্র বলল যে আমাদের এক বন্ধু ওই সাথে নষ্ট হয়ে যাচ্ছে নিয়ে আসো তাকে তখন তাকে ওরা নিয়ে আসলো নিয়ে আসার পরে আমরা বললাম কি বিষয় বলল যে সব প্রশ্ন আমার ওই খ্রিস্টান বন্ধু দেয় প্রশ্নগুলোর অনেকগুলো প্রশ্ন বললো আমি মিলিয়ে দেখি কোরআনে আছে অনেক মানুষ মেরেছে কি বলছে এখন মুসলমান তো বুঝতে পড়বে তাই তো মোহাম্মদ সাহেব মানুষ মেরেছেন তো কিন্তু জ্যাচাঁত করেছেন কম বেশি তো মেরেছেন আর খ্রিস্টানদের নবী তো মারিটারিনি তাদের সাথে ভালোই বলা চলে এরপরে হু অর্ডার টু কিপুল ফর নট ফলোইং his religion তার ধর্ম না মানুষ মারতে হুকুম করেছেন কে এরপর হল হু ম্যারিড এ নাইন ইয়ার ওল্ড বেবি নয় বছরের শিশুকে বিয়ে করেছে কে আর অনেক প্রশ্ন আছে হু টক ব্যাড থিংস অ্যাবাউট উমেন ব্যাপারে খারাপ কথা বলেছে কে এখন আমি বললাম যে দেখো তোমার দুটো প্রশ্নের উত্তর আমি লিখে দেবো ওটা মেইল করে দেখো কি এরপর ওইগুলো আমরা ডিফেন্সে থাকবো না অফেন্সে আমি লেখলাম গড অফ কি মিলিয়ন অব ইনোসেন্ট পিপুল টু খ্রিস্টিয়ান ফেথ জিসাস ক্রাইস্ট ইজ খ্রিস্টানদের বিশ্বাস শুখ্রিস্টই ওই মূল ঈশ্বর যিনি তবরাত্রে তার নাজিল করেছেন তবে তিনি সবচেয়ে বেশি মানুষ মেরেছেন এরপরে আমি উদাহরণ দিলাম মানে এত মানুষ অকারণে নির্মম ভাবে মানুষ মারার কথা এবং ঈশ্বর নিজে মারছে কোন কারণ ছাড়াই মানুষজন শিশু নারী সব বেরোচ্ছে এরপরে দ্বিতীয় প্রশ্নের উত্তর দিলাম ক্রাইস্ট অর্ডার you kill people for not following his religion dharm grah na korle manushatta niddheshe jishu krishtho tarpor ei loker enemy that old not i rain upon them bring them here and slay them jara amar azdur abhiikar kore na koro ota dilam er por bollam -hmm. je jishu eta puratom mm niyomer -hmm. bible re প্রথম যে এই মানুষ মারার অর্ডার এটারই একটা পূর্ণতা দেয় এরপরে পুরাতন নির্দেশ যে বিধর্মীদের মেরে ফেলো তাদের শিশুদের মারো তাদের দুগ্ধপ্রশীদের মারো মেয়েদেরকে তাদের বাড়িঘর পুড়ায় দাও এইগুলো লেখলাম দুটো লেখাগুলো মেল করে দাও কিচ্ছে কি বল এখন মেল করে স্যার কি করবো গান আমি ওই সব মনিটারিং না সব এসব আমি এসব বাইবের ভক্ত না আর আর কোন না এখন আর কোনো প্রশ্নও করে না কোন সাল দেয় না আমার ই হল যেটা বললাম যে আমরা অনেক সময় ডিফেন্স করি আমাকে যখন বলা হয় যে এই আয়টা আছে এখানে যে মানুষ মারার কথা আমরা না এখানে ওরকম মানুষ মারা না এই মানুষ মারা ওই মানুষ মারা এই ব্যাখ্যা সেই ব্যাখ্যা ও খালি প্রশ্ন করে আমি খালি উত্তর দিই ও খালি বল না ওখানে জানি রহমাত কিরানবী উনি সম্পূর্ণ বিপরীত করেছে। যখনই কোন অভিযোগ তারা আছে সেটা লেখার পরে উনি এই অভিযোগটা তাদের উপরে প্রথমে দিয়েছে যেমন মোহাম্মদ সাল ইসলামের বিরুদ্ধে অভিযোগ তিনি বিয়ে করেছেন অনেক বিয়ে করেছেন এবং অল্প বয়সের মেয়ে বিয়ে করেছেন এখন উনি প্রথমে বলেছেন বিয়ে করা যদি খারাপ হয় সুলাইমানের এক হাজার বউ ছিল এবং তোমাদের বিশ্বাস অনুযায়ী সোলাইমান ছিল বাইবেলের লেখা আছে এত বড় আরজ্ঞা যত বেশি হবে তত বেশি হবে তোর একটা খারাপ মনে করছো দাউদ অনেকগুলো বউ থাকা সত্ত্বেও তার কষিকে হত্যা করে বিয়ে এখন কথা হলো। এই কারণে কে তোমরা দাউদকে ঘৃণা করো কিনা তারা বলে এটা খারাপ কাজ কিন্তু দাউদ আমাদের সবচেয়ে বড় বাইবেলের তৃতীয় ফিকার দাউদ মূসা যিশু এবং দাউদ ইহুদীদের জন্য দাউদ দ্বিতীয় আর খ্রিস্টানদের জন্য দাউদ তৃতীয় বরং দ্বিতীয় মোসাকে তারা খুব একটা কিছু মূল্যায় দাউদ মানে যিশু খ্রিস্টের মশি হওয়ার জন্য যত কিছু সব দেবী দাউদকে নিয়ে তোমরা তো বাইবেলের লেখা আছে তিনি একশা করেছেন তোমরা এজন্য তো তার খুব খারাপ বলছে না তা যদি না হয় তুমি খারাপ বলছে ওনাকে আমি ওইটা বললাম তার ধর্মের ভিতরে যেটা আছে এমন কি নাস্তিকতা নাস্তিকটা কি বলছে বহু বিবাহ খুব খারাপ কিন্তু একই সাথে বহু ব্যবচার তার আর খারাপ বলছে না তারা হ্যাঁ বহু ব্যবচার ভালো না বহু বিবাহ ভালো কারণ বহু ব্যবচার করলে বহু লিপ করলে ওই নারীটা অধিকার বঞ্চিত হয় তো সেই স্ত্রীর মতোই সে দিচ্ছে কিন্তু আইনগত কোন অধিকার পাচ্ছে না আর ইসলাম কি করছে তুমি আইনগত লিগাল একটা এগ্রিমেন্ট করো যেন কালকেই তার সন্তান হলে সে দায়িত্ব পায় তার করপোস তার সম্পদ সবকিছু সে পায় মানবাধিকারের দিক থেকে যারা বহু ব্যবচারবাদী তারা বহু ব্যবসায়কে বৈধ বলে বহু বিবাহকে খারাপ বলবে এটা কোন সুযোগ নেই আর বহু বিবাহ ইসলাম শুরু করি ইসলাম বহু বিবাহকে নিয়ন্ত্রণ করেছে যারা বহু বিবাহ আনা বন্ধ করেছেন তারা অনেকটা মানবতা মানবতাবিরোধী কাজ করেছে কারণ অনেক সময় মানুষের একটা ওয়াইফ অসুস্থ হয়ে গেছে তার কোন সমস্যা হয়েছে সন্তান পণের সমস্যা হচ্ছে তার স্থিতি দরকার দরকার আধুনিক আইনি কি করতে হবে তার স্ত্রী লাগবে যেটা বলছিলাম ওনাকে বললাম রহমতুল্লাহ কিরানবী যে পদ্ধতিতে একটা আলোচনা করেছেন এটা এখনো কার্যকর তিনি প্রচুর গভীরভাবে বাইবেল এবং ধর্মগ্রন্থ পড়েছেন যে কারণে উনি যে কোনো বিষয়ে কথা বললে প্রথমত তাদেরকে তাদের বাইবেলে যে বিষয়টা আছে এটা দ্বিতীয়ত ইসলাম বাইবেলের তুলনায় ইসলাম কতটুকু মানবতার দিকে এগিয়েছে এটা এরপরে ইসলামের কাজের ব্যাখ্যাটা তিনি প্রচার করতেন শেষে এখন এই প্রেক্ষাপটটা এখন বেশি হয়েছে কারণ বিশ্বটা এখন গ্লোবালাইজড হয়ে গেছে ছোট গ্রামের মতো হয়ে গেছে যে কারণে সব জায়গার কথা সব জায়গায় আর একটা বিষয় আছে বাস্তবতা হল ইউরোপ আমেরিকার মানুষেরা খ্রিস্ট ধর্মকে রিফিউজ করছে সেসব দেশের মানুষেরা গতানুগতিক আছে নাস্তিক ব্যাপক। যারা অল্প নামে ধর্মগত খ্রিস্টান রেজিস্টার্ড খ্রিস্টান কিন্তু ধর্ম নেই না আর যারা শিক্ষিত একবার বাইবেল পড়েছে তারা অধিকাংশ আর খ্রিস্টান থেকে নাস্তিক কথা বুঝতে পারছো ইউরোপে আর বাইবেল দিয়ে মেরাকাল দিয়ে এইসব দৃশ্যদুষ্ট মুক্তি দেবে বলে আর খ্রিস্টান ধর্ম কেউ নিচ্ছে না কারণ এর বিশ্বাসগুলো খুব জটিল এবং অবৈজ্ঞানিক আর কোন কর্ম নেই মানুষ কিছু কর্ম চাই একটা ধর্ম আছে মরমন বলা হয় মর্মন মরমন খুবই একটা বিকৃত ধর্ম কিন্তু আমেরিকা এগুলো মানুষ অনেক গ্রহণ করে কারণ মর্মনদের আমল আছে সকালে সন্ধ্যায় বজিফান আমল বিভিন্ন খ্রিষ্টানদের কোন আমলই নেই মানুষের কিছু আমল চাই বুঝেছ যে কারণে ইউরোপে আমেরিকা সভ্য দেশগুলোতে খ্রিস্ট ধর্মের প্রচার প্রসার স্তব্ধ হয়ে গেছে নতুন আর কেউ খ্রিস্টান হাসছে না এখন খ্রিস্ট মূল বিশ্বাস হল তোমার জন্য যিশু জীবন দিয়ে গেছে তুমি বিশ্বাস করো আর উনি মানুষ মরা মানুষ চিন্তা করেছেন করেছেন এগুলো আধুনিকভাবে বিশ্বাস করে। তাহলে খ্রিস্ট অন্ধ মূর্খ সাধারণ যারা বিশ্বাসে আবেগে চলে ওদের ভিতরে সহজে এই করা আর এটা এশিয়া মহাদেশে বেশি আফ্রিকায় বেশি এজন্য তারা আফ্রিকা এশিয়ার দিকে চলে আসছে তোমার দরজায় এগুলো আসতে থাকবে আর এগুলোর প্রতিকার বা আলোচনা পর্যালোচনা তোমাকে ধরে সুদূরে পড়তে হবে আমি একটা আলোচনা জানছিলাম গত হজের আগের হজে ইংল্যান্ড থেকে একভাবে হজে আসলেন দেখা হলো উনি বললেন ইংল্যান্ডের সবচেয়ে বড় বাঙালি কমিউনিটির মসজিদ হল ইস্ট লন্ডন মসজিদ এখানে বাঙালিরা খুব বেশি পরিমাণে মুসলমান থাকে ওখানে মসজিদের যিনি সেক্রেটারি খুব মুসুর মানুষ বাঙালি মুসলিম কমিউনিটিতে বিবিসির একটা চ্যানেল আছে ধর্ম বিষয়ক কি চ্যানেল সিক্স বললেন না টু বললেন ওখানে সাক্ষাৎকার দিতে নিয়ে গেছে এই সাক্ষাৎকারে উনি খুব ভালো সুদাইসেন আল্লাহ আল্লাহদ্দিন আসারা আপনার দিন বন্ধ করে দেয় মানুষদেরকে তাদের দামত করেন এখন তারা বলছে দেখ তোমাদের ইসলামের মসজিদের পাশে ইরুদি কমিউনিটি আছে একটা করেছেন আমি বললাম যে আমাকে যদি ওই বলতাম যে করা এটা বাইবেলের নির্দেশ এটা ঈশ্বরের নির্দেশ অমুক অমুক না আর বিশেষ করে ইহুদিদের দামত করা যুখের সুন্দর উনি খুব দাম করেছেন একই জায়গায় এছাড়া উনি অভিশাপ করেছেন যে থেকে জাকারিয়া থেকে হবল থেকে জাঁকারিয়া বলতে যত মানুষ সব অভিশাপ তোমাদের তোমাদের ধ্বংস হইতে হবে এরপরে উনি বিগ্রাম তুলে তুলে কফরভুম অবগ্রাম তাদের উপর গজ বসবে অভিশাপ দিয়েছেন যাই বেশি তথ্য লাগে না তুমি এইটুক করলেই ওরা প্রসঙ্গটা বেটবে কথা বুঝতে পারবে এই আমাদের যেহেতু গ্লোবাল ভিলেজ হয়ে যাচ্ছে বিশ্ব তোমার ধর্ম তোমার স্যাটিসফ্যাকশনের জন্য। আমরা বিশ্বাস করি ইসলাম সর্বশেষ যে সরিয়া মোহাম্মদে আসছে এটাই আল্লাহ সর্বোত্তম সরিয়া দিয়েছেন কিন্তু তোমার এই বিশ্বাসটা যত তুমি বিভিন্ন ধর্ম পড়বে তত গভীর হবে তুমি নিজেই বুঝতে পারবে যে এটাই বাস্তবতা এজন্য আল্লামা মা তিরানবীর এই ঝাড়ুর ভাগ বইটা যারা তোমরা দিন দাওয়াতে এবং বিভিন্ন ধর্মের অধ্যয়নে থাকবে তাদের জন্য একটা উপকারী বই আরো পড়বে তোমরা আরো বই পত্র পড়বে এই জন্য আমরা সিদ্ধান্ত নিছি যে এই জাহারুল্ভাগ বিষয় আমরা কিছু পড়া কয়েকটা কোর্সে ভাগ করে আর করব দুইটার কারণ খ্রিস্ট ধর্মের সাথে ইসলাম ধর্মের যে আলোচনা পর্যালোচনা তুলনা ধর্মের আলোচনা মানে তার ধর্ম স্বীকৃতি দেওয়া হ্যাঁ তোমার ঠিক আমারটা ঠিক এরকম কেউ করে ধর্মের আলোচনা আমার ধর্ম তোমার ধর্ম হয়ে আছে পর্যবেক্ষণ করা গালি না দেওয়া নিরপেক্ষভাবে পর্যালোচনা করা এ বিষয়গুলো রহমতুল্লাহ তিলানবী করেছেন সবচেয়ে বড় জিনিস হল তিনি খ্রিস্ট ধর্মীয় কোন তথ্য নন খ্রিস্টানের মুখ থেকে বই থেকে নেননি খ্রিস্ট ধর্মীয় সকল তথ্য খ্রিস্টানদের নিকট স্বীকৃত প্রসিদ্ধ খ্রিস্টান স্কলারদের বই থেকে তার আমি জুলুম করা আমাদের সমাজে এখন আমরা বিশ্ববিদ্যালয় পিপিএইচডি অনেক সময় দেখা যায় আমাদের ধর্মতত্ত্বের দাওয়া হাদিস কোরআন বিভিন্ন বিভাগের ছাত্ররা অন্য ধর্মের একটা রেফারেন্স দিয়েছে মুসলমানের মুসলমানের একা বই থেকে তুমি হিন্দুদের একটা তথ্য আনবে এটা গবেষণায় এটা অবৈধ আর তুমি একজন হিন্দু গবেষকের বই থেকে এই ধর্মের বিষয় বই আলোচনা তাদের কাছে শিক্ষিত গবেষক থেকে রহমত ব্যক্তিরা নেবে ইসলাম ডান্ড এই জন্য আমরা ইনশাআল্লাহ রহমতুল্লাহ কিরানবীর এই বিষয়গুলো আলোচনা করব ইনশা আল্লাহ তোমাদের এই বিষয় নিয়ে এইটুক নিয়ে কোনো প্রশ্ন বা জানার আছে একটা কথা করেছে আলোচনা ওনাকে ওটা বললাম যে ওনাকে এই ঘটনা বললাম যে আপনাদেরকে বাইবেল স্টাডি করতে হবে বাইবেল বিষয়ক বইগুলো স্টাডি করতে হবে রহমতুল্লাহ কিরানবীর বই সহ বিভিন্ন বই বিশেষ করে যে পয়েন্টে তারা স্কাল করে দুটো পয়েন্ট নারী এবং জিহাদ মেন গণতন্ত্র একটা বিষয় এটা সাথেই থাকে মানুষের স্বাধীনতা বাক স্বাধীনতা এবং এসব বিষয়ে খ্রিস্ট ধর্ম কি বলে ইসলাম কি বলে আপনাদের জানতে হবে নারী বিষয়ক যদি বাইবেলের বিষয়গুলো জানা থাকে এবং আমাদের ইসলাম কি বলে জানা থাকে তাহলে আপনি সহজে বলতে পারবেন জিহাদ বিষয়ক তোমাদের একবার বলেছিলাম ওনাকেও বললাম এই ঘটনা যে একজন ও ওরকম ক্যানাডায় বাঙালি মুসলমান কেনাডায় উনি মূলত বাংলাদেশে থাকতে খুব খারাপ মানুষ ছিলেন ক্যানাডায় যে একজন ন মুসলিম ক্যানাডার হাতে পড়ে আল্লাহ খুব দিনের দায়ী হয়ে গিয়েছে উনি বলছেন যে উনি দাঁড়িয়ে রাখেন উনি দাঁড়িয়ে ছবি আমি দেখছি এবং উনি ওই অবস্থায় গাড়ি চান কোন কেউ ঢুক আসে তাকে ইসলাম পরিচয় দেন কথা বলেন একজন উঠে প্রথমে ওনাকে মুসলমান দেখে বলেছে যে দেখো বর্তমানে বিশ্বে যত হানাহানি খুন খারাপের জন্য তোমরা ইসলাম দাঁড়িয়ে দেখো নাইন ইলেভেন সময় যে ঘটনাগুলো কত মানুষ তোমরা হ্যাঁ তুমি ঠিকই বলেছ বিশ্বের মানুষের এই যে মৃত্যুর জন্য আসলে আমরাই দাঁড়ি এই যে আমেরিকাতে নর্থ আমেরিকায় অর্থাৎ ইউএসএ এবং কানাডায় কয়েক মিলিয়ন রেড ইন্ডিয়ান নেটিভ আমেরিকানকে হত্যা করেছে মুসলমান এখন ও তো ক্যানাডার মানুষ জানে সব কথা না এটা না আসলে এই জন্য তোমরা বলে তাহলে ওই যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে কয়েক কোটি মানুষ মূল এটা নিয়ে তোমরা দায়ী না না তাও না বলে ভিয়েতনামের সাথে চীনের যুদ্ধে চীনের যে সাংস্কৃতিক বিপ্লব বা এই সবে যে মানুষগুলো এটা তো আমরা দেয় এই যে রশ্মিমাতে নাইতে যে এখন বল ওটা তো আমরা দেয় এখন তো আর তার ছেড়ে দেখে নেবাস ওনাকে একটু বল যে আপনাদের যে সমাজে বাস করেন সেই সমাজে ধর্ম কৃষ্টি কালচার জানতে হবে এবং জানার পরে ইসলামের সাথে আপনি সেটা মিলাবেন ভালো মন্দ তাহলে তুলতে এবং দায়ীটা খুবই দরকার যতটুকু আলোচনা হয়েছে এর ভিতরে তোমাদের কোন প্রশ্ন গাতব্য আছে কিনা জি এটা আমরা ইনশাল্লাহ রহমতুল্লাহ কিরানবী যে প্রেক্ষাপটে লিখেছেন এটা আমরা বিস্তারিত আলোচনা করব সেই প্রেক্ষাপটটা হলো যে যুদ্ধ কবে হয়েছিল সতেরোশো সাতান্ন পরে প্রায় পঞ্চাশ বছর এদেশে খ্রিস্ট ধর্ম প্রচার শুরু হয় আঠারোশো সালের শুরু থেকে অর্থাৎ শুরু থেকে খ্রিস্টান মিশনারি এদেশে খ্রিস্ট ধর্ম করতে আসে ব্যাপকভাবে তারা মানে ইংল্যান্ডের সাপোর্ট নিয়ে আমেরিকার সাপোর্ট নিয়ে তারাও চিন্তা করেন যে ভারতকে যদি কন্ট্রোল রাখতে হয় ভারতের মানুষদের খ্রিস্টান ধর্ম দিকে তাহলে আর আমাদের সাম্রাজ্য স্থায়ী হয়ে যাবে ওই সময়ে বাজারে বাজারে বাজারে সব জায়গায় তাদের প্রচারকরা তোমাদের দেখো তোমাদের ইসলাম ধর্মে এইটা আছে এটা তো ভুল তোমাদের মোহাম্মদ নফিস আসলাম অন্যায় করেছেন জবাব দেওয়া নিলে আমাদের ধর্মগ্রহণ করো সরাসরি সাধারণ মুসলমানের কিছু বলেন না এত জানেও না এই দেখো তোমাদের কোরআন আছে ভুল এটা হাদিসে আছে ইসলাম গ্রহণ আমাদের খ্রিস্ট ধর্ম তোমাদের ধর্ম ঠিক না পরে তারা যখন এটাতে ব্যর্থ হলো বন্ধু হয়ে গেছিল ইদানি আবার ঠিক সেই পর্যায়ে বাজারে বাজারে হাটে মাঠে সব জায়গায় তারা ধর্ম প্রচার করছে এই কোরআনের এটা ভুল ইসলামের এইটা ভুল ব্লগ ইসলাম বিরুদ্ধে যে সমস্ত কথা লেখা আছে মজা হলো তারা বলেন যে তারা মুক্ত মনায় যারা বলেন যে তারা বিজ্ঞান মনস্ক মজা হল যারা মুক্তমনা যারা বিজ্ঞান মনস্ক তারা লিবারের হন তারা আক্রমণাত্মক হন আর এইসব ব্লগুলোতে নোংরা ভাবে আক্রমণাত্মক কথা বলা হয় এবং তাদের মুক্তমনটা শুধু ইসলাম নিয়ে হিন্দু ধর্মের বিরুদ্ধে কিছু বলেন না খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে কিছু বলেন না অনেকগুলো ব্লগের প্রতিষ্ঠাতা খ্রিস্টানরা বুঝেছি ইসলামের বিরুদ্ধে বিশোদ্গা ইসলামের বিরুদ্ধে বাজে কথা বলা বাজারে বাজারে খ্রিস্টান হওয়ার জন্য প্রচার করে এটা এখনো আছে নতুন করে বেড়েছে আর এটা তুমি এলমি একাডেমিক প্রতিক্রিয়া ছাড়া ইমোশনাল প্রতিক্রিয়া দিয়ে বন্ধ হবে না তোমাকে জানতে হবে বুঝতে হবে বলতে হবে কম্পেয়ার করতে হবে বুঝতে এই জন্য পরিবেশটা ওই আঠারোশ পঞ্চাশ পর্যন্ত আসার পরে কিছু ই হয়ে গেছিল ওরা দেখলো যে আর হলো না স্লো হয়ে যায় আবার এই দু সালের দিক থেকে এটা খুব টাঙ্গা হয়েছে প্রচন্ডভাবে আর কোন আমরা এজাহুলকের মূল বিষয়গুলোতে যাই এবং রাহমতুল্লাহ কিরা নবীর জীবনী এবং এই লেখার প্রেক্ষাপটগুলো আমরা কিছুটা আলোচনা করি বিষয় যে খ্রীষ্ট ধর্মের প্রচারকণ যখন খ্রিস্ট ধর্ম প্রচার করেন তাদের ধর্মপ্রচারের একটা বেসিক বিষয় আছে একটা তারা বলেন তাদের কাছে যে বাইবেল নামের যে বইটা এটাই হলো আল্লাহর দেওয়া তাওরা তিনজিল এবং আল্লাহর কিতাব ওই এটা প্রতিটি শব্দ অক্ষর ওহি এটা কোরআনে যে তাওরা তিনজিলের কথা বলা হয়েছে এইটাই শিখে কাজে মুসলমানের দায়িত্ব এটা বিশ্বাস করে এটার জন্য যা যা আছে মানে এটার প্রথম পয়েন্ট দ্বিতীয় বলেন তারা যে খ্রিস্টান ধর্ম প্রচার করছেন এই ধর্মটা এই বাইবেলের ভিতরে আছে এই বাইবেল যে ধর্ম শিখিয়েছে তারাই সেটাই প্রচার করে এটা দ্বিতীয় দাবি তৃতীয় দাবি হলো যে যে খ্রিস্টান ধর্ম তারা প্রচার করেন এটা একটা বিশ্ব ধর্ম দুনিয়ার যে কোনো মানুষ এটা গ্রহণ করলে মৃত্যু হবে গ্রহণ না করলে সেটা কথা বুঝতে পেরেছি এই তিনটে দাবির উপরে তাদের ধর্ম প্রচার প্রতিষ্ঠিত আর তোমাকে যদি তাদের সাথে কথা বলতে হয় ইসলাম ধর্মের সাথে তুলনা করতে হয় তাহলে এই তিনটে দাবি তোমার পর্যালোচনা করতে হবে প্রথম কথা তাদের কাছে যে বাইবেলটা বা কেতাবুল মোকাদ্দ যেটাই নাম দিক না কেন এইটে বইটা আসলে ইঞ্জিল কিনা আসলে তওরা কিনা আসলে জাবুর কিনা না অন্য কিছু এটা তোমাকে প্রমাণ করতে হবে দ্বিতীয় হল তারা যে ধর্মটা প্রচার করছে খ্রিস্ট ধর্ম নামে এটা এই বইয়ের ভিতরে এটা যদি জানো হয় অন্তত এই বইয়ের ভিতরে তো সেটা ধর্ম আছে কি। নাকি তারা এই বইটা শুধু অজুহাত এই বইয়ে নেই এমন কোন ধর্ম প্রচার করছেন কিনা তৃতীয়ত যদি প্রথম দুটো তারা টিকেও যান তৃতীয়টা ঠিক আছে অর্থাৎ এইটাই ইঞ্জিন এইটাই ধর্ম এর ভিতরে সব আছে খ্রিস্ট ধর্মের প্রতিটি বিশ্বাসের ভিতরে লেখা আছে প্রতিটি কর্ম এর ভিতরে লেখা আছে কিন্তু ওই ধর্মটা কি বিশ্বের সব মানুষের জন্য না বিশেষ কোন শ্রেণীর জন্য এই তিনটে বিষয় প্রমাণ অপ্রমান করাটা এগুলো কাজ সাধারণভাবে খ্রিস্টান মিশনের যেতে চান না তারা যেটা করেন সেটা হল ঘুরিয়ে ফিরিয়ে কোরআনে চলে আসা কতগুলো এমন কন্যায় একবার একটা প্রোগ্রামে গেলাম কিছু কথা বললাম পরে ছেলেরা বলে খ্রিস্টান ভাইদের কাছে গেলে বলে যে এটা রাখো ঐঞ্জেল তো ওর নিয়ে আমরা কোরআন নিয়ে কথা বলি কোরআন নিয়ে কথা বলে তো নেই তবে সেমিফাইনাল না খেলে তো বলে সর্বশেষ আসার আগে আগেরটা তো পর্যালোচনা করতে যেতে হবে আমরা আগে কথা বলি যে কোরআন নিয়ে আমরা কথা বলবরা তিন দিন জবর বা কিতাবুল মজাদ রাইবেল এটা কি তোমরা বাতিল মেনে নিচ্ছ না এটা সঠিক বলে দাবি করছে দেখেন বাতিল করে মানে না আমাদের কোনো কথা নেই আমরা কোরআন চলে যাবো আর যদি এটা সঠিক বলে মনে এটা ফাইনালে লিখছি আগে সেমিফাইনালটা ফাইনাল থেকে কিন্তু তারা সাধারণত চান না আল্লাহ রহমতুল্লাহ কিরা নবী যখন বই লিখছিলেন তখন মিস্টার ফান্ডার উনি মিজানুল হক নামে আরবি বই ওটার স্কেল অব ট্রুথ এটা আমার কাছে আছে বইটা ইংরেজি বইটা এখনো পর্যন্ত ওই সহায় কোরআনের অনেক আয়ার দিয়ে বলেছেন যে তিনি কিছু দাবি করেছেন যে তওরা তিনজিল মানসুখ হয়নি কোরআন কোথাও এটা এটার ভিতরে কোন জালিয়াতি বা ভুল বিকৃতি নেই এবং খ্রিস্ট ধর্ম সঠিক এইসব ব্যাপারে কোরআন দিয়ে তিনি দাবি করেছেন এবং রসুল্লাহ সাল্লাম ভুল বা বিভিন্ন রসুল্লাহ সাল্লামের বিরুদ্ধে অনেক কথা লিখেছেন সেখানে এইটা খন্ডন করার জন্য আল্লা রহমতুল্লাহ কীরানবী এঝারণ হক লেখলেন লেখার প্রেক্ষাপট কয়েকটা তোমরা জানো ব্রিটিশরা দেশে আসার পরে ব্রিটিশরা দেশে ব্যবসা করতে আসল আসার পর প্রথম তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করল কিন্তু বাংলায় ভারতে না বাংলায় বাংলায় দখল করার পরে আস্তে আস্তে আস্তে তারা পুরো ভারতে ছড়ায় ওই সময় শুরু থেকে আঠারোশো পর্যন্ত তারা বাজারে মাঠে ঘাটে প্রচন্ড শক্তিতে খ্রিস্ট ধর্ম প্রচার হিন্দু মুসলমান সবাইকে মানে একেবারে কোন করে দিল হ্যাঁ ঠিক তারা বহালেঞ্জ দিতে খ্রিস্টান প্রচারকদের বৈশিষ্ট্য তারা যে দেশে সেই দেশের ভাষা খুব ভালো শিখে আসে প্রচারকরা ফার্সি আরবি শিখে আসেন উর্দু হিন্দি শিখে আসেন এখন বলে তোমাদের আলিমদের বলো বহস করতে হবে আলিমরা তো বহস করতে পারেন না তারা বোঝেন না এরপরে তারা বলেন মুসলমানদের ভিতরে যখন কেউ বহসে ডাকে বোঝতো মুসলমানদের কাম বহস ফেলে খুশি আর বহসে সারানা দিলে মনে করে দুর্বলতা আছে তাই আলেমরা যতই আদব করে যেভাবে বলেন মুসলমানরা খুব হতাশ হয়ে যায় এই পরিস্থিতিতে রহমতুল্লাহ কীরানবীর প্রেক্ষাপটটা আলোচনা করসটা অনেক সময় কৌশলে হয় তোমরা জানো কিনা এই সময় বহস হবে না কারো করতে আলেমে রাজি না গ্রামত এলাকি রাজি এক বহ এটা সর্বশেষ বহস না অন্য একটা বহসে কথা বলছি এক বহসে ওই খ্রিস্টান পাদরি দর্শক মুসলমান বেশি তখন তো ভারতে খ্রিস্টান বেশি না আর খ্রিস্টান মুখের জন আসছেন মৌলানা সাহেব আসছেন দুইজনে কথা হবে এখন পাদরি বলছেন যে আমি আগে বলবো না আপনি আগে বলবেন হজুর বলছে যে দেখেন আমরা তো মেহেমানদের একরণ করি আপনি শুরু করেন তখন আপনাদের শহীদ তিনিলেন না আপনারা বলেন মোহাম্মদ আল্লাহ খুব প্রিয় নাতি যখন শহীদ হল তিনি কোথায় ছিলেন কোন কথা বলছেন না চুপ করে আছেন পরে এখন চুপ থাকা দেখে পাদ্রী মহাদ সহজ বেড়েছিলেন না বলেন কোথায় ছিল আপনাদের নবী যখন তার নাতি শহীদ হয়ে না তখন তিনি চারবার ফের বলছেন যে তিনি আল্লাহর কাছে ছিল আল্লাহর কাছে ছিলেন আল্লাহকে বলতে পারলেন না যে আমার নাতিকে বাঁচাও তিনি বলিস হ্যাঁ আল্লাহ কান ছিলেন আর বলছিলেন মোহাম্মদ তোমার নাতির কথা কি বলবো আমার আপন ছেড়ে কে সুলে ছেড়ে মেরে কিছু এগুলো হল মানে সাধারণ মানুষ এই পরিস্থিতিতে যখন আলেমরা আস্তে আস্তে বহসের দিকে এগিয়ে আসতে লাগলেন সেই পরিস্থিতিতে আল্লা মহাম্মিল নবী তিনি উনি বহসের কাকে সাড়া দিলেন নিজে কিছু অধ্যয়ন করলেন করার পরে সময় আঠারোশো চল্লিশে ওনাদের বহস হল এপ্রিল দিকে বহসে খ্রিস্টানদের সবচেয়ে বড় প্রচারক ছিলেন পান্ডার আর এর পক্ষে ছিলেন আমাদের রহমতুল্লাহ কিরান তার সাথে আসছেন এবং ওই ইংল্যান্ডে থেকে অনেক বই নিয়ে আসছেন যেগুলো ইংরেজি বইগুলো রহমতুল্ল কেনার করছি এটার উপরেই তিনি নির্ভর করছিলেন যাই ওখানে বিষয়ে বহসে রিভার বহসে একটা হলো। চওড়া তিনজিল ভিতরে কোন বিকৃতি আছে কিনা এটাকে নির্ভর হল বাইবেলের কিছু নস হতে পারে না তিন নম্বর যিশু খ্রিস্ট ঈশ্বর কিনা চার নম্বর মোহাম্মদ প্রথম বিষয়ের মহৎ শুরু হল রমতলা কেনা অনেক এরপরে উনি শেষে ওই ফান্ডার স্বীকার করলেন হ্যাঁ বাইবেলের ভিতরে অল্প কিছু বলভ্রান্তি বিকৃতি ঢুকেছে তবে এর দ্বারা বাইবেলের মৌলিকত্ব নষ্ট হয়নি তখন ওই বিচারকদেরকে প্রশ্ন করলেন কেরানবী একটা ডকুমেন্ট একটা জমির দলিল দলিলের ভিতরে তিন চার জায়গায় জালিয়াতে প্রমাণ হয়েছে এখন ওই দলিলটা বিচারক গ্রহণ করবেন তখন ওখানে মুসলমানদের বিচার হয়েছে আমি গ্রহণ করে রয়ে আর খ্রিস্টানদের পক্ষে যারা ছিলেন তারা কোন চুপ করতে হবে দিনের বহসে উনি না এসে ইংল্যান্ডে পালিয়ে এখন লক্ষ্য করো আমরা মনে করি ইউরোপের মানুষের এটা উনিশশো আঠারোশো চল্লিশ সালের কবে এটা কিন্তু অল্প সময় ওই সময় একদিকে শিখা বিদ্রহ কিন্তু জানো এই ধর্মের চাপ হিন্দু মুসলমান সবার উপরেই একটা আক্রোশমূলক ধর্মীয় কৃষ্ণা নিতে হবে কৃষ্ণা হবে তো মূলত ছিল তাদের ধর্মীয় বাড়াবাড়ির প্রতিবাদ হিন্দুরা শরিক ছিলেন সুসলমানরাও শরিক ছিলেন ওদের আক্রোশটা ছিল রহমতুলা কেরানা করে তার ওই যুদ্ধের সময় উনার মাথার দাম ঘোষণা করল এত লাখ রুপি দেওয়া হবে তাকে জীবিক এবং তার সব বই এটা কিন্তু যুদ্ধের কারণে কারণে ওরা চাইছিল আল্লাহটা চাননি উনি গোপনে চলে গেলেন এসে মক্কাই ওই সময় যাওয়ার পরে উন্মুক্ত তখন কিন্তু অসহায় কি করবে দেশ থেকে চলে গেছেন ওখানে একদিন ওই যিনি সাহেব দশ তাকে ওই এক বিষয়টা বললে প্রশ্ন করেন প্রশ্ন শুনে শায়ক বুঝতে পারে সেটা সাধারণ লোক তে উনি জিজ্ঞেস হয় না আপনি বলেন বলেছেন এই ব্যাপার একটা ভাতার ব্যবস্থা করেছেন মোটামুটি উনি একরমের সাথে ওখানে আছেন এই সময় এই সময় হলো কি তুরস্ক থেকে তুরস্ক মক্কা ও তুর্দি খেলাপথের আন্ডার তুরস্ক থেকে সুলতান একজন খ্রিস্টানি আসছেন তিনি বলছেন যে ভারতের সব প্রচারকরা তার কাছে হেরে খ্রিস্টান ধর্ম গ্রহণ ভারতের সব মসজিদগুলো গির্জা হয়ে যাচ্ছে এখন বিষয়টা সত্যি কিনা যায় তখন তার মোবাইল ছিল না তখন ইন্ডিয়াতে আমি খ্রিস্টানব আমার কাছে সব আনন্দ হেরে গেছে তারা খ্রিস্টান হয়ে গেছে এই কথা প্রচার হচ্ছে এখন তো মোবাইল নেই স্যাটেলাইট নেই কিভাবে জানা যাবে উনি মক্কায় লোক পাঠিয়েছেন যারা মক্কায় ইন্ডিয়ান হাজির আছে তাদের কাছে একটু জিজ্ঞেস করেন এই চিঠি আসলে মক্কার শরীফ ছিলেন তিনি ওই শেখ রাহলানকে দিয়েছেন উনি ওই চিঠি পেয়ে বলছেন মক্কায় যার সাথে বলছেন তিনি তো আমার কাছেই আছেন তখন শরীফ বলেছে সুলতানকে খবর পাঠিয়েছে যে ওই দিন বয়স হল তিনি আসেন পাঠাবো ইস্তাম্বুলে পৌঁছালেন ইংল্যান্ডে চলে গেছেন আর নেই এখন তখন সুলতানের মিনান্ন শক্তি যাকে দেখে ফান্ডার পলাই তার ভিতরে কিছু আছে বললেন যে হুজুর আপনাকে আমি ইয়ে দিচ্ছি আপনার এই যে এলেন যে এলএম এর কারণে ফান্ডার পালিয়ে গেলেন এই যেন তখন উনি প্রায় কয়েক মাস ধরে এই বইটা এবং তুরস্কের খলিফা এই বইটা উনি আজ দিতে লেখেন এবং এই বইটা তুরস্কের খলিফা ওই সময় ইতালি ভাষা ইংরেজি ভাষা জার্মান ভাষা বিভিন্ন ভাষায় তর্জমা করে প্রচার করে দিল বুঝতে পেরেছ এইটা হলো এই বইয়ের ইতিহাস আল্লাহ আলহামদুল্লাহ কিরানবী এরপরে মক্কায় ফিরে আসেন আসার পরে আল্লাহ মানে খ্রিস্টান প্রসারক তো তাকে মেরিয়ে পেতে টাকা মাথার দাম দিয়েছে আল্লাহ কলমের জিহাট চলে গেল এটা তো একটা অক্ষর বই এরপরে উনি মক্কায় আছেন ওই সময়ে বাংলার তোমার ইতিহাস পড় বা ভারতীয় কিন্তু বসিরহাটে পশ্চিমবঙ্গে বসিরহাটে একজন মহিলা সওলাতুলা জমিদার ছিলেন বাংলার বসিরহাটের মানুষ ছিলেন জমিদার ছিলেন উনি মক্কায় যে বলেন আমি একটা মাদ্রাসা করুন অক্ষ মাদ্রাসা কাকে কাকে শেষ মতো এটা হল আরব দেশের মাদ্রাসা ছিল না কি ছিল আরব মানুষ ভিত্তিক পড়া ছিল কিন্তু ক্লাস বাই ক্লাস যে পড়া এটা আরব দেশে ছিল এটা হলো প্রথম প্রতিষ্ঠা করো আরব দেশের যত বুদ্ধিজীবী মানে গত দুই আগে অধিকাংশ চলাতে মাদ্রাসা ছাত্র এর পরে বসে হল লেখা প্রেক্ষাপটের নামে ইজাহারুল্লকের ব্যাপারে একটা মজা আছে ইজাহুলক যখন যেখানে যে ভাষায় হয়েছে সেই ভাষাতেই ওই বইটা পাওয়া যায় না বলা হয় যে খ্রিস্টান প্রচারকটা কিনে নষ্ট করে ফেলেন মিলে কোনোভাবে ছাপা না হয় সেই চেষ্টা করে এটা ওই সময়ে ছাপা হয়ে যখন জার্মান জার্মানি ইউন ওই সময়ে বিভিন্ন পক্ষিকায় রেগুলার করেছিল যে এই বইটা যদি মুসলমানদের হাতে থাকে মুসলমানদেরকে কেউ আর খ্রিস্টান করে না এবং খ্রিস্টানরাই তাদের ধর্ম ত্যাগ করেছেন যে মুসলমান হবেন এজন্য এই বইটা প্রচারিত হোক জনগণ সহজে পাক এটা কিমধ্যে যিশু তীর ধরনের পরে দুই শত বছরের মধ্যে প্রচলিত এই কোনো নামও পাওয়া যায় না শেষে এসে বলা এটি কোন বিতর্কিত তথ্য নয় বরং সকল খ্রিস্টান তাহলে বরং সকল খ্রিস্টান প্রতীক স্বীকৃত পরে সংগ্রহ মানে এই খ্রিস্ট ধর্মটা হ্যাঁ ইঞ্জিনটা এটা এটা তোমরা কি বুঝলাম যে ইঞ্জিনের ভিতরে যে বইগুলো আছে এগুলোর নাম প্রথম খ্রিস্টীয় শতাব্দী দ্বিতীয় খ্রিস্টীয় শতাব্দীর কোন গবেষকের কাছে না বই তো দূরের কথা তারা লিখেছেন বই লিখেছেন বই লোকের লেখা ইঞ্জিনিয়া আছে বাঞ্জিলিয়া আছে এরকম নেই যখন থেকে নাম টাম শোনা যাচ্ছে তারপরেও একশো বছর পরে তৃতীয় খ্রিস্টীয় শতাব্দীতে এসে এটা সংকলন শুরু হয় কথা বুঝতে আর এই কথাটা কোন বিতর্কিত বিষয় নেই যারা বাইবেল নিয়ে গবেষণা করেন সব জায়গায় তুমি পাবা মুসলমানদের লেখা দরকার নেই উইকিপিডিয়া মুসলমানদের উইকিপিডিয়ার দ্য ডেটিং অব বাইবেল অথরশিপ অফ বাইবেল মানে অফ বাইবেল এরপরে এই জাতীয় যত বই আছে যত আর্টিকেল আছে সব আর্টিকেলে এগুলো লেখা আছে প্রথম কখন এটা সংকলন শুরু হলো এবং এর প্রাচীনতম পাণ্ডুন পাজায় সর্বপ্রথম কে লুক লিখিত সচার বা যখন লিখিত সুসমাচারের নাম উল্লেখ করলেন এগুলো সমাচার এখানে মজার একটা তথ্য তোমাদের খুবই মজার তো তোমরা কেতাবুল মকাদ্দাস বা বাইবেল যেটাই বলুক এর দ্বিতীয় অংশটা হলো ইঞ্জিল বলে হ্যাঁ নতুন নিয়ম কিন্তু নতুন নিয়ম না বলে তারা বলে ইঞ্জিল সরি প্রথম খন্ড দ্বিতীয় খন্ড তৃতীয় খন্ড খন্ড না বলে তারা রেখে সিপারা সিপারা এখন ওদের সব তিরিশ খন্ড লেখে এখন মূলত এটা সবই এক ধরনের প্রতারণাই কারণ ইঞ্জিল বলতে ইংরেজিতে গ্রিক ভাষায় প্রথম চারটে বোঝানো পরে এগুলো কেউ ইঞ্জিল বলে না এগুলোকে তারা পত্র বলেস্টল বলে লেটার বলেছে নতুন নিহমে প্রথম চারটে বইয়ের নাম কি ইঞ্জিন আর পরেরগুলো পরেরগুলো গুলো লিখেছেন কারা পরের বড় একটা অংশ লিখেছেন সাধু এটা কনফার্মেন তিনি লিখেছেন সাধু নামে চোদ্দটা চিঠি আছে তার ভিতরে কয়েকটাতে নাম লেখা আছে আর কয়েকটাতে নেই একটা চিঠি এতকাল তার বলা হতো ইদানি বলা হচ্ছে তার না স্বীকার করছে এদের ভিতরে আছে সেটা হলো ইব্রিও ইব্রানি তারা স্বীকার করছে যে এটা এতদিন ভুল ছিল বাকিগুলোকে তারা বলেন সাধু পল সাধু মারা গেছেন কবে সাতটি বাষট্টি বা এই ধরনের সাধু লেখা প্রমাণ করে যে তিনি ইন্দির নামে কিচ্ছু চানতেন তার ভিতরে যে সমস্ত কথা আছে ইনজিলেশনে কন্ট্রাডিক মনে করো তিনি বলছেন যেইস মানুষদের ভিতরে ধর্মপ্রচার করতে হবে এই জন্য তিনি এবং পিটার পুরাতন নিয়ম থেকে উদ্ধৃতি দিচ্ছে বিভিন্ন দেখেছো তোমরা ঈশের ভিতরে একটা প্রেরিত পুস্তকের ভিতরে এবং রোমীয় সহ সাধু বিভিন্ন পুস্তকে তিনি অনেক যুক্তি দিচ্ছেন উদ্ধৃতি দিচ্ছেন পুরাতন নিয়মের বিভিন্ন বক্তব্য দিয়ে ডানিটা ভামেটে নিয়ে বিভিন্ন ঘুরিয়ে ফিরে বলছেন যে যারা ইহুদি না তাদেরকেও আমাদের ধর্ম শিক্ষা দিতে হবে মজা হল লুক তোমার কি বলে মথের সুসমাচার মার্কের সুসমাচার লুকের সুসমাচার ভবনের সুসমাচার সব জায়গায় বলা হচ্ছে যিশুখ্রিস্ট মৃত থেকে জীবিত হওয়ার পরে বলছে সারা দুনিয়ায় সবার কাছে না যীশু খ্রিস্টের দলিল না দিয়ে উনি এত ঘুরে রানি ব্যয় করছেন কি জন্য কথা বুঝতে পারেনি ভালো কথা লুকলিখিত মতির সমাজের লেখক মতি এরপরে তোমার লুকের সমাজের লেখক লুক মার্ক তারা বলেন মার যিনি শিষ্য ছিলেন জহন তো জহন এই মার জহন এবং সহ সবাই মিলে পঞ্চাশ খ্রিস্টকদের দিকে জেরু একটা মহাসম্মেলন করে প্রশ্ন ছিল অচিন্নত খাবিহীন মানুষদেরকে খ্রিস্ট ধর্মের দাওয়াত দিয়ে দেবে না অনেক দলিল্লা দিচ্ছে একজনও বলছে না যে আমাদেরকে দৃশ্য খ্রীষ্ট জীবিত ওঠার পরে যে বলে গেলেন না সবাইকে দিতে হবে একদিন কেউ পক্ষে কেউ বিপক্ষে কেউ কথা কিন্তু যে তারা বলছে যিশু খ্রিস্ট গেছে আচ্ছা মনে করো যে যীশু খ্রিস্ট কবরের থেকে উঠে একটা কথা বলে চলে গেলেন তেস্ত্রিশ আর চৌত্রিশ থেকে পঁয়তাল্লিশ মতো ঝগড়া আছে ওদের দেব কিনা একদিন ভেঙে গেল সবাই কথাটা বুঝতে পারছো না এইবার এসো যিশু সদ দাবি করছে সবকিছু খাওয়া যাবে আরাম কোন জিনিস নেই ডাক্তার সুখে ফেটে গেলে ভালো হয়ে যাবে ধর থাকে এর পক্ষে অনেক যুক্তি দিচ্ছে যীশুখ্রিস্ট বলেছেন যে মুখ দিয়ে যা যায় তা মানুষকে নাপাক করে না মুখ দিয়ে যেটা বেরোয় তাই মানুষকে নাপাক করে এটা তো বলের একটা বড় দলিল হওয়া দরকার ছিল যীসং প্রভু যীশু বলেছেন যে মুখ দিয়ে কাজে তোমার উনি অনেক ঘুরিয়ে ঘুরিয়ে দল দিয়েছেন কিন্তু যিশুর এই বক্তব্যটাকে তার মানে উনি চির অনেক লিখেছেন অনেক লিখেছেন যে বিয়ে না করা বলো বিয়ে না বিয়ে না করে আমি ঈশ্বর পেয়েছি বিয়ে আমি মানে ঠিক পেয়েছি সময় আমার মতো হওয়া অনেক বলেছেন যীশু চিরকুমার ছিলেন এটা তার জানা ছিল যিশুর জীবনেও তিনি জানতেন তা জানলে তো বলতেন প্রভু যীশুর মতো আমার মত বলতেন যিশুর আছে ঈশ্বরের জন্য খোঁজা হক যে পারে সেই হয় তারপরে না না আছে না এই কথা যদি জানা থাকতো এত এত এরকম নাকি কথা বুঝতে পারছো তার মানে সম্পর্কে সাধু ফলের কোন ভাব নাই এইবার আসুন বলছেন বিশ্বাস অনেক কিছু লিখেছে কিন্তু এই যে ইঞ্জিনিয়ার কিন্তু বলছে আমি এসেছি তো ওরা তিন দিলার পূর্ণ না যে আমি নবীদের কেতাবার তো শরীয়ত পালন করতে হবে তা না হলে পরিশুদ্ধ নিয়ম থেকে অনেক উদ্ধৃত করেছে ডানের টা বামে নিয়ে গেছে অনেক উদ্ধৃতিকে উনি বিকৃত করে ফেলেছেন মূল পুরাতন নিয়মে যা আছে উনি তার সাথে অনেক কথা ঢুকিয়ে নিজেদের গ্রহণ করেছেন কিন্তু যীশুখ্রিস্টের বচন থেকে একটা কিছু থাকতিক জন্ম তার মিতলকে জীবিত করা এগুলো কিছু তিনি উল্লেখ করেন তিনি একটাই উল্লেখ করেছেন তিনি অদের জীবন পেয়েছেন জীবিত এই পয়েন্টটা সব সময় কথা বুঝতে এটা এরপরে তোমরা নাম জানো না ক্লিমেন্ট অগ্রম হ্যাঁ উনি একশো দুই তিন খ্রিস্টাব্দের দিকে মারা যানের দ্বিতীয় মহান প্রান্তি আছে কয়েকজন আছে ক্লিমেন্ট কয়েকজন আছে তার ভিতরে রোমের ক্লিমেন্ট যিনি রোমের তৃতীয় চতুর্থ বিশপ ছিলেন উনি একদিন পরে আর আছে যাই হোক রোমের ক্লিমেন্ট হলেন হ্যাঁ দুঃস হতে পারে মনে নেই রোমের ক্লেমেন্ট অনেক চিঠি আছে যা কিছু এই নতুন নিয়মের ভিতরে অন্তর্ভুক্ত আছে অনেক প্রাচীন পাণ্ডবী কলেজ সিটির পাশাপাশি ক্লিমেন্টের চিঠি এর ভিতরে অন্তর্ভুক্ত আছে অনেক পাণ্ডবীপের প্রাচীন যুগে অনেকেই অনেকগুলো বাইবের অন্তর্ভুক্ত মনে করত উনি ওনার ধর্মপ্রমানের জন্য পুরাতন নিয়ম থেকে শত শত উদাহরণ দিয়েছেন কিন্তু নতুন নিয়মের একটা কঠিন এই সব মিলিয়ে কথা হলো খ্রিস্টান গবেষকরা এটা কেউ না জেনে গার জোরে দাবি বিভিন্ন কথা কিন্তু গবেষকরা সবাই স্বীকার করে যেকোনো গবেষক তুমি এনসাইক্লোপিডিয়া বিটানিকা দেখো তুমি এনকারটা দেখো এরপরে সবচেয়ে মসহুর এবং বাইবেল এই ধরনের অনেক আর্টিকেল আছে এবং প্রত্যেকটা বইয়ের ব্যাপারে আর্টিকেল আছে তারা স্বীকার করছেন যে এই ডেভেলপমেন্ট বাইবেল কিভাবে এটা পরস্পর সংকলন হবে এগুলোতে তোমরা দেখবে মোটামুটি সবাই একমত এগুলো লেখাই হয়েছে তাদের সর্বোচ্চ দাবি প্রথম খ্রিস্ট শতকের পরে কিন্তু প্রাচীনতম পাণ্ডুলিপি পাওয়া যায় আরো একশো বছরের পরে এটা সংকলন শুরু হয়েছে তৃতীয় খ্রিস্ট শতক এরপরে বিবর্তন হয়েছে আর সবচেয়ে বড় হল এই তৃতীয় শতকের কোন পাণ্ডুলিপি পাওয়া যায় না অনেক পরে এসে কিছু পাণ্ডুলিপি পাওয়া যায় ভাঙাচুরা টুকরো কিছু পাওয়া যায় আর যে পরের পাণ্ডুলিপিগুলো আছে একটার সাথে অবনীত আমরা আগে যে আলোচনা করলাম ওই বিষয়ে তোমাদের নতুন কোন প্রশ্ন নেই আমরা এবার নতুন একটা প্রসঙ্গ আলোচনা করে এরপরে ঝাড়ুলকে যাব সেটা হল এই ঝাড়ুলক পড়ার আগে তোমরা তুলনামূলক ধর্ম খ্রিস্ট ধর্ম বাইবেল ইত্যাদি বিষয়ে ছোট একটা বই পড়েছ বইটা হলো কিতাবুল মুখার্দাস ইজুল শরীফ ও ইসাই ধর্ম যেহেতু এই বইটার পরে আমরা এছাড়া রোগটা পড়তে যাচ্ছি এই বইটা প্রসঙ্গেও আমরা একটু রিভিউ করে ইনভেস্টিগেশন করে পর্যালোচনা করে এরপরে আমরা এছাড়া রোকে যেতে যাচ্ছি। এই বইয়ের বিষয়বস্তু নিয়ে তোমরা যা পড়েছ তোমাদের কোন প্রশ্ন আছে এখানে চিতাবর মোকার দাস ইঞ্জি সাহেব হয়েছে এখানে আমরা পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা कथाटा तुम दिखे जिसको कथा अपना हईते बोलना क्योंकि पिता थकिया कार्य सक साधन कर আমরা দেখতে পাই দ্বিতীয় বিবরণ অর্থাৎ সেখানে আছে আর আমি যা বলতে তাকে হুকুম দেব সে তাই তাদের বলবে এখানে আমার প্রশ্নটা হলো যে এখানে যে কথাটা বলা হয়েছে আমরা এই কথাটা দাবি করি যেটা মোহাম্মদ সালাম সম্পর্কে বলা হয়েছে কিন্তু খ্রিস্টান যারা আছেন তারা বলেন যে না এটা আমাদের ইসার মসি সম্পর্কে প্রশ্ন করা হয়েছে সেই কথাটা তারা উদ্ধৃতি দিয়ে ওই যৌনের চোদ্দ নয় দশ পথের কথা উল্লেখ করেন অথচ আমরা এই কথাটা সাহেব হিসাবে কোরআন আয়াত উল্লেখ ইউহা। তাহলে এই ক্ষেত্রে আমরা এই পথটা কি ব্যাখ্যা করতে পারি যে এটা ইসার মসি বলা হয়েছে এবং সেটার সায়নের চোদ্দ করে আর আমরা আবার এই কথাটাই আমাদের বুঝতে পেরেছি বিষয় হল প্রথম কথা হলো তোমরা বুঝেছ কি না বুঝছো সেটা হল পুরাতন নিয়মে দ্বিতীয় বিবরণে মুসা আলী ইসলাম বলছেন যে আমি আল্লাহ কাছে দোয়া করব তিনি তোমাদের জন্য তোমাদের ভাইদের ভিতর থেকে একজন নবী পাঠাবেন যে নবী আমার মতো হবে আল্লাহ তার মুখে আমার কালাম দেবেন তিনি নিজের থেকে কিছু বলবেন না আল্লাহ তা তাকে শেখাবেন সেই কথাটাই বলবেন আমরা মুসলমানও দাবি করছি এটা হল মোহাম্মদামের ওপরে খ্রিস্টানরা দাবি করছেন এটা ঈসা আল ইসলামের ওপরে প্রথম যে কথা দিয়ে তারা এটা দাবি করে প্রথম কথা হলো। াম তো নিজেই ঈশ্বর তাদের মত ঠিক না নবী মানে কি ঈশ্বরের নবী মানে উনি নিজে ঈশ্বর এবং নিজে ঈশ্বরের নবী এটা উন দাবি করছেন দ্বিতীয় কথা বলবো আল্লাহ বলছেন আমি তার কাছে আমার বাণী দেব আর এই যোহনের এখানে বলা হচ্ছে তিনি আমার ভিতরে থাকেন তাহলে এই কথা আমার কোথায় মিল কোথায় এই কথা বলা হচ্ছে আমি তার ভিতরে থাকবো এটা বলেনি এখানে কি বলছে যে আমি তার মুখে আমার কালাম দেব আর এখানে বলা আছে তিনি আমার কালাম দেননি আসছে তাই না তাহলে তো এইটার সাথে ওইটা মিল নেই এটা একটা ভিন্ন কথা তিনি বলছেন আর ওখানে ভিন্ন কথা বলা হচ্ছে তৃতীয় হল এই জবনের যে জব বলছে শুরুতে একটা কথা আছে যেটা চনের শুর কোথায় যারা খ্রিস্টানরা বা ইহুদিরা লোক পাঠালো তাকে প্রশ্ন করল যে আপনি কি আপনি কি মাসি আমি মাসি নই আপনি কি এলিও আমি এলিও নই ইলিয়াস নই আপনি কি সেই নবী আমি সেই নবী নই তাহলে কি বোঝা গেল মাসি যে হবে নবী সেই হবে না একাধিক হবে বোঝা গেল কথা বুঝতে পারিনি ইমুদি অনুযায়ী তারা একজন মাসি একজন এলিও এবং একজন নবীর অপেক্ষা করছে আখেরি নবী আফেরি মাসি এবং এলিও এলিও একটা ভিন্ন একটা মজার জিনিস সেটা হল ইলিয়াস পুরাতন মেমাজে এলিয়াসকে আগুনে যত করে নিয়ে যাওয়া হয় আর পরবর্তী বই সমস্ত মিঠাই বা এরকম আছে যে কেমতার আগে উনি আবার নেমে আসবেন কথা বুঝতে পেরেছ এই জন্য ইহুদিনাম তিনজনের অপেক্ষা করত একজনের বাসি মাসি আমাদের রাষ্ট্র উদ্ধার করে দেবে আরেকজন বসির আগে কে আসবে এল আরেকজন শেষ রোগী আসবে তাহলে একই ব্যক্তি তিনজন হয় করে হ্যাঁ তারা তো তিনজনের অপেক্ষা এটা খুব ক্লিয়ার কাজেই তিনি ওই আমি সেই নবী কখনোই দাবি করেননি যীশুখ্রিস্ট তিনি দাবি করেন তিনি মাসি বুঝেছ আর ইহুদিরা নবী হিসেবে অন্য জন্য আশা করত কখনো তারা মনে করছে এই বোধ সেই নবী কেউ বলেছে মাসি দুজন এক হবে তারা কখনো মনে করতে না আর খ্রিস্টানরা এক পদে তিনি ঈশ্বর তিনি মাসি তিনি নবী আরেক মারতে গেল না নিজে ঈশ্বর নিজে ঈশ্বরের নবী কি করে কথা না এই তারা যেটা দাবি করেন এটা ইঞ্জিনের বা তরাতের টেক্সটের সাথে মেলে না আর কোনো এই বইয়ে কেতাবুলে আমরা যে বিষয়টা পর্যালোচনা করছি খুব সংক্ষেপে সেটা তোমাদের ভালো করে বুঝতে হবে সেটা হল যে বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা হচ্ছে বিভিন্ন আঙ্গিকে তার ভিতরে একটা হলো। তারা বলছেন যে আমরা ইসাই মুসলমান তারা নিজের মুসলমান দাবি করছেন দুই নম্বর তারা দাবি করছেন আমরা কোরআন মানে তারা দাবি করছেন মোহাম্মদ সোহামকে মানে বুঝতে পেরেছ এরপরে তারা তিনটা দাবি করছেন ইঞ্জিল শরীফ যেটা আমরা দিচ্ছি এটা অরিজিনাল তওরাত ইঞ্জিল এবং এর ভিতরে খ্রিস্ট ধর্ম আছে এবং খ্রিস্ট ধর্ম বাংলাদেশের মানুষদের জন্যও নাজাতের পথ আমরা কয়েকটা পর্যায়ে এটা আলোচনা করছি একটা হল যে এই যে কেতাবটা তারা প্রচার করছেন এটা ইঞ্জিন না তওরাত ইঞ্জিন নামে এটা প্রচার করা হল এটা আভ্যন্তরীণ টেক্সুয়াল ক্রিটিসিজম প্রমাণ করে যে এর ভিতরে অগণিত ভুল রয়েছে অগণিত ভুল রয়েছে কন্ট্রাডিকশন রয়েছে দ্বিতীয়ত এর ভিতরে খ্রিস্ট ধর্মটা নেই ইঞ্জিল নামের যে বই এর ভিতরে খ্রিস্ট ধর্ম নেই খ্রিস্ট ধর্মের কিছুই নেই প্রথমত ইঞ্জিলের ভিতরে যীশুখ্রিস্টের অবতারত্ব তিনি যে ঈশ্বর এটা কোথাও নেই তিনি তারে এ বদত করতে বলেছেন নেই তৃতীয় হলো যে তৃতীয়বাদ যেটা এটা পুরো নতুন নিয়মের কোথাও নেই বুনা মাপ করবেন যীশু খ্রিস্ট বিশ্বাস করলে সব পাপের মুক্তি হয়ে যাবে এটা আসলে যিশুর কথাই নেই পল বলেছেন বিভিন্ন জায়গায় তার মানে যিশু খ্রিষ্টের বক্তব্যে যেটুকের ভিতরে আছে খ্রিস্ট ধর্মটা নেই অর্থাৎ খ্রিস্ট ধর্ম যেটা এখন প্রচার করা তৃতীয় এটার ভিতরে আছে যে খ্রিস্ট ধর্মটা সব মানুষের জন্য না এটা বনে ইসরাইলের জন্য বনী ইসরায়েল ছাড়া কেউ এটার দ্বারা মুক্তি পাবে না এমনকি সাধুপল বলেছেন যে খাতনা নেবে তার কৃষ্ণত এই হলো যেটা আমরা আলোচনা করেছি আল্লাহ নেমে আসার কথা বলা হয়েছে না আল্লাহ তালা নেমে আসার কথা বলা হয়নি এখানে বলা হয়েছে আল্লাহ তালা দুনিয়া এসে মল্লযুদ্ধি করেছে হ্যাঁ আল্লাহ দেখতে আসছেন কি বানাইল দেখতে আসছেন দুনিয়ায় নেমে এসে আল্লাহ দুনিয়ায় নেমে এসে মানুষের মল্লযুদ্ধ করেছে এইসব কথাগুলো যেভাবে বাইবেলে আছে এগুলো খুব স্বাভাবিকভাবেই আল্লাহ তালা সম্পর্কে অশোভন কথা আল্লা দেখার জন্য দুনিয়ায় নেমে আসা লাগবে না আর ইসলামে যেটা আল্লাহ স্যার আমরা একটু আগে আলোচনার দিক থেকে বুঝতে পারলাম যে আসলে ইঞ্জিল বলে কোন কিতাব পৃথিবীতে নেই এখন আল্লাপ যারা খ্রিস্টান তাদেরকে আহালে কিতাব বলে ঘোষণা করেছেন কোরআনে এবং তাদেরকে বিয়ে করার ব্যাপারে বাস্তবে তো বলতে কিছুই থাকে না যদি ইঞ্জিল না থাকে ইঞ্জিল না থাকলে আহ কিতাব থাকে না আর এখন তো ইঞ্জিল নেই দুটোই ভুল কথা বলছে। প্রথম কথা হলো যে ইঞ্জিল নেই আমরা এটা বলিনি আমরা বলেছি ইঞ্জিল নামে যে বইটা আছে এর ভিতরে সহি জাল মিথ্যা ভালো সঠিক বেঠিক সব জায়গাকে চুরি হয়ে গেছে এটা এক সময় কিছু কথা ছিল এরপরে কিছু লেখা হয়েছে এর সাথে সংযোজন করা হয়েছে এর সাথে কিছু বিছানো হয়েছে ব্যাখ্যা ঢুকেছে আর এটা প্রমাণিত এটা নিশ্চিত ভাবে প্রমাণিত তুমি যদি রিভাইজ স্ট্যান্ডার্ড ভাষণটা ধরো আর কিং জেঞ্জ ভাষণ ধরো দেখবো অনেক জিনিস ফিরে দেওয়া হয়েছে তার মানে ছিল আমরা এটা বলছি যে ইনজিল কেদাব আল্লাহ দিছিলেন এটা তার ঈসা আল্লাহ ভিতরে কম বেশি ছিল এটা সংরক্ষিত হই এটার ভিতরে মিথ্যা জালিয়াতি কিছুদিন এখন যেটা আছে আমরা যেমন জাল মিথ্যা হাদিস যেমন বিশ্বাচ্ছিন্ন আমরা বলি যে মিজে কথা তার মানে সত্যি কথা নেই আছে এটা হলো জাল হাদিস নির্ভর একটা ওয়াজের বইয়ের মতো বই পরিণত হয়েছে এর ভিতরে ইঞ্জিনের কৃত দুই নম্বর কথা হলো ইঞ্জিন কেতাব না থাকলে আহলে কেতাব হয় না সেটা না তারা কিছু না এগুলো কিছু কিছু ঢুকে গিয়েছে পরবর্তীতে ঢুকেছে আর আহলে কেতাব বলতে কেতাব সহি হতে হবে সেটা জরুরি না তারা কেতাব মানার দাবি করে এবং যারা মানার দাবি করে আল্লাহ তাদের মুশেকও বলেছেন আল্লাহ তাদের কাপের কারণে তারা একটা কিতাব মানার কারণে একেবারে কিতাববিহীন যারা তাদের চেয়ে তাদের কার্য আকলাগুটা হলো পরিষ্কার এই জন্য কিতাব আছে বিকৃত অবস্থায় আছে প্রশ্ন হলো যে কোন এক দর্শে মানে এখানে কোথাও মনে করছে না আমাদের কাছে শুনছি যে লোক যখন মৃত্যুবরণ করেছেন সেই সাথে কিতাব গুলো উঠে গেছে এটা কতদূর সত্য বা এটা সত্য কথা না যে নবী মরে গেছে তার কিতাব উঠে গেছে এটা তো সত্য না এটা কোনো এটা চলবে কি যে কথা বুঝতে পেরেছি আর সব কিতাবের সব মানসিক হয় না সব কিতাব কিতাব আল্লাহ দেন আল্লাহ বিধান পরের নবী এসে হয়তো কিছু রেক্টিফাই করেন কিছু করেন আর মূলত কিতাবগুলো সময়ের আবর্তনে বিকৃত হয়ে গিয়েছে এবং এটা বিষয় এখন মূল কিতাব যদি না থাকে তাহলে তার মানে কিছু অংশ বিকৃত করবে আর কিছু অংশ থাকবে এটা কেমন মূল কিতাব তো আছেই আছে তারা বিকৃত করেছে বিকৃত করে মূল ওই আছে কথা বুঝতে পারেন বাক্যটাকে পরিবর্তন করে দিল দিয়ে ওই পরিবর্তিত বাক্যটা কেতাবের ঢুকে গেল এরপরে বাকি আবার বিকৃত যুগের অবর্তনে তোমরাকে আমরা পড়ব যে এই বিকৃতির ধারা একেবারে বর্তমান পর্যন্ত আছে এই বর্তমান এই কেতাবুল মুখার্দাস এটা বিবিএস বাংলাদেশ ব্যবসায়ার্থী এইটারে দুই সংস্করণ করে দেখবা অনেক পার্থক্য এটার সাথে কেরির বাইবেল তুলনা করবা অনেক পার্থক্য মৌলিক পার্থক্য বুঝতে পেরেছ দাদাই এই বিকৃতি আর তাহারিফের দ্বারা সেই শুরু থেকে এখনো আছে বুঝতে পেরেছ এই জন্য মূল বাক্য ছিল বিকৃত হলো বিকৃত হওয়ার পরে বিকৃতি সহ বাক্যটা দেখলো এটা হল একটা আর একটা হল তারা কিছু জিনিস বানিয়েছেন নিজেরা বানিয়ে বলেছেন যেগুলোকে তারা নিজে বানিয়ে লিখে লিখে আল্লাহ আল্লাহ লেখা ইঞ্জিনটা কোথায় সুসমাচারটা ইঞ্জিন বলা হয় এটা হলো মূল ইঞ্জিনের কিছু কিছু অংশ এর ভিতরে রয়ে গেছে আমরা এটা ইঞ্জিল না ইঞ্জিল লেখা হয়েছে যুদ্ধবিগ্র সর্বশেষ বায় এটাও তোমরা ভুল বোঝো বায়তুল মোকাদ্দাস মানে কি খ্রিস্টানরা করেছে তোমরা নিয়েছো বাইতুল মকদ্দিস আল মানে জেরু বুঝলো আর মসজিদটার নাম কি মসজিদে আকসার নাম মসজিদে আকসা। কিন্তু বাইতুল মকাদেস বা বাইতুল মুাদ্দাস মানে কিন্তু মসজিদ না শহর কুৎস শহরটাকে বলা হয় বাইতুল বা আল কুদ্স আল কুদ্স শহ জেরুজ আলম শহ পিদ ধ্বংস হল সর্বশেষ বাহাত্তর খ্রিস্টাব্দ আর এর পরেই খ্রিস্টান ধর্ম মূলত আসে কথা বুঝোছো এটা হলো তারা বললো যে কেমন এসে গেছে আর দুই চার দিনের ভিতরে হস্ত না এসে যাবে তোমরা তাড়াতাড়ি এবং খ্রিস্টান ধর্মের সকল ধর্মগ্রন্থ এর পরেই লেখা এর আগে কোন গ্রন্থই লেখা না থাকলো না থাকলো লেখা হয়েছে পরে হয়তো মানে বাহাত্তর খ্রিস্টাব্দের পরে এসে সব লেখা স্বীকার করবো ইজিলটা কি নাজিল হয়েছে মৌখিক ভাবেই ওহির মাধ্যমেই আল্লাহ কিভাবে না ফলক টলকের কথা পাওয়া যায় না আল্লাহ ইসানবী কে দিয়েছেন তার জেনে নিতে পারেন তার ফেরিস্তার মধ্যে নিতে পারেন থাকে ইঞ্জিল দিয়েছিলাম তার জেনে তিনি নিজের ভাষা বলতে পারেন যে কোনো ভাবে কিন্তু সেটা তাৎক্ষণিক ভাবে লিখিত ছিল না তাৎক্ষণিকভাবে ইঞ্জিল কেউ লেখিনি এবং মজা হল ইঞ্জিল লেখা করতে কি কারণে কেমন এসে যাবে এই জন্য তারা লেখিনি না লেখার পরে আস্তে আস্তে পরে যখন লেখা শুরু করেছে এগুলো সব বিকৃত হয়েছে আর কোন জরুরি প্রশ্ন না থাকলে আছে পক্ষান্তরে তাওরাত কখনো সাধারণ মানুষের পাঠ্য ছিল না এবং সেটা লেখা মানুষ লিখত না যখন লিখত না সংকট ছিল না তখন তো আর সেটা ছিল কেউ লেখিনি তাহলে তো মানে না উনি ছিল সেহিংস গুলো তার সংরক্ষণ করিনি অনেক পরে এসে প্রথম একটা তৈরি হয় কিউ মানে লগিয়া বোধহয় বলে শুধু মূলত ইঞ্জিলের সূত্র ছিল্লা দিছিলেন এটা প্রকাশ করেছেন এখানে আর একটা বিষয় আছে এটা একটা বই আছে আমার কাছে ইঞ্জিল মানে কি সুসংবাদ গ্রন্থ এটা নাম সুসংবাদ দিলেন কে নাম কারণ এটার স্পেশাল একটাই সুসংবাদ আছে পরবর্তী নবী মোহাম্মদের আগমনের সুসংবাদ এটাই স্পেশালি মোহাম্মদ তারা লেখেননি লেখেননি এটা বলতে গেলে তো লম্বা সময় না তোমাদের একটু বলি তোমরা যদি এটা ইঞ্জিল পড়ো শুধু চারটে ইঞ্জিল পড়ো একটা অদ্ভুত তিনি ধর্মপ্রচার করেছেন কতদিন কতদিন অর্থাৎ মথি মার এবং লুক এদের মতে এক বছর আর যহনের মতে তিন বছর যেটাই করে থাকেন ডিসক্রিপশনটা হল তিনি এসে হাজার হাজার গ্রাম দেখাচ্ছেন অনপেক্ষার মানুষ দলে দলে তার পিছনে আসছে মসি এসে গেছে আমাদের রাজা এসে গেছেন আমাদের মুক্তি আসন্ন এরপরে আবার যিশু শিষ্যরা তার মসি বলে বিশ্বাস করছেন তিনি বলে আমি সেই মসি আমাকে মরার পরে আবার উঠতে হবে কথা ঠিক আছে আমাকে অত্যাচারিত হইতে হবে এইভাবে এক বছর বা তিন বছর যাই চলল চলল তারা সবাই বসে আছেন যে কখন রাজত্ব আসবে মসি রাজত্ব এসে হঠাৎ পুলিশে তাকে ধরবে তারপরে কি হল কি হল কিন্তু আমার প্রচন্ড লেখার প্রচন্ড হচ্ছে শিশু যে লেখবেন আগে তাদের অবস্থাটা দেখো যখন যিশুকে ক্রুশে ধরল তার আগের ঘটনায় যিশু বাগানে বসে কাঁদছেন শিশুদেরকে বললেন যে তোমরা একটু অপেক্ষা করো না আমি একটু দোয়া করি আল্লাহ বাবা যদি সম্ভব হয় এই আমাকে দিও না তোমার ইচ্ছা এখন তারা বলেন কিন্তু অদ্ভুত ব্যাপার এখানে প্রবলেমটা হলো যে উনি এত অলৌকিক কর্ম দেখালেন এত বাসলেন তার এত কিছু খাইলেন তারপরে তিনি তার চোখে পানি পড়ছে মনটা ভালো মনে হচ্ছে রক্ত পড়ে যাচ্ছে চোখের পানি দিয়ে কিন্তু তাদের পেতে কোনো অনুভূতি নেই হয়ে পড়ছে এত বলতো তোমার গুরু উস্তাদ খুব কানা কাটা করছে দেখছো মন খারাপ তুমি ঘুমাববে চেষ্টা করবো গুরু বলে বাবা তোমরা আমি না আর সেখানে উনি বলে গেলেন যে তোমরা ঘুমাও না কিন্তু তারা ঘুমিয়ে পড়লো ভালো কথা যখন পুলিশেরা ধরলো এবং এসে ধরলো তখন তারা কি করলেন অস্বীকারটা পরে এসো তো প্রথম প্রথমটা কি ছিল যীশু তাদের একে বলেছেন তোমরা অস্ত্র পালিয়ে যেতে বলেননি তারা তো থাকবে সবাই পালিয়ে গেলেন কেমন পালালেন ন্যাকটু হয়ে পালিয়ে গেলেন ন্যাক্টু পালিয়ে গেলেন না তাহলে এখন যিশুর প্রতি বিশ্বাস অবস্থাটা দেখো এরপর আরো কঠিন বিষয় যীশু তাদের কি বলেছেন অন্তত বারো তেরো জায়গায় আসছে যে এই ঘটনার আগে উনি বলেছেন আমি মরব তিন দিন পর উঠব আমাকে অত্যাচার করা হবে কবর দেওয়া হবে কবর থেকে তিন দিন পর সবাইকে বলেছেন এখন মরার সময় না পুলিশে পলাইল পিতর বলল যে আল্লাহর কথম আমি ওনাকে চিনি নেয় ইত্যাদি বললো তিনবার অস্বীকার করলো এখন মনে করে যে তারা এইটুক বিশ্বাস নেই তারা কি লিখেছেন কথা বুঝতে এরপরে গেল বুঝলাম না বিষয়ে পুলিশের ভয় ছিল এরপরে যখন তার ই হল মানে সুলি হয়ে গেল উনি কিন্তু বলেছেন আমাকে শুলে চলাবে মৃত্যু হবে ওই সময় আশেপাশে একজন ছিল না তুমি চিন্তা করো একজন নেতা বলেছে যে আমি মসি আমি মরব মরার পর উঠব তাই দূরে দূরে সবাই অপেক্ষা করবো সব এত হাজার হাজার শিষ্য সবাই থাকবে গেল তিন দিন পরে উঠবে উনি কিন্তু কয়েক দজনবার বলেছেন তিন দিন পরে আমি উঠব স্বাভাবিক কি ছিল শনিবার তাদের বিশ্রামের দিন রবিবার ভোরে তারা কবরে আশেপাশে ভিড় করলো একজন বললো বিশ্বাস করলো না তারপর যখন গেল দেখলো তখন মনে পড়লো না যে উনি উঠবে তার মনে চুরি হয়ে গেছিল করো এখন তুমি কি মনে করো তারা যিশুর কোনো কথা করতে দিয়ে লেখবেন তারা লেখেনি এরপরে দেখো আমরা যেটা বলছি পঞ্চাশ খ্রিস্টাব্দের দিকে জেরুজালের যে সম্মেলন হলো পিটারের জ্যাকব ছিল প্রধান পিটার সেখানে মূল ভূমিকা রেখেছেন সেখানে তারা যিশুর কোন বক্তব্য আনছেন না তারা পুরাতন নিয়মের বিভিন্ন কথাবার্তা আনছেন এই সময়ে যিশুর বক্তব্যটাকে দিন মনে করা ধর্ম মনে করা সংরক্ষণ করা এই জাতীয় কোন চেষ্টা তাদের ভিতরে আমরা দেখি শুধু তার কথা প্রচারের চেষ্টা তারা করেছেন যে তোমরা খ্রিস্টান হও মানে সেই প্রচারটা ছিল জুইস শুধু ইহুদিদের ভিতরে ইহুদিদের কাছে প্রচার করতেন বিশ্বাস করেন এই সময়ে কখনোই তার কথা লেখা হয়নি কথা বলছিল লেখার মতো মানসিকতা ছিল বলে মনে হয় না পরবর্তীতে যখন যীশু আসলেন না একশো বছর চলে গেল ছশো বছর চলে গেল কিছু কিছু লেখা রেখে শুরু হল আর কোন জরুরি কথা ঠিক আছে তাহলে আমরা আজকের মতো আমাদের দশ সেখানে শেষ করি কাজ হয়ে গেছে আমরা আগামীতে আবার যখন বলবো বাকি বিস্তারিত আলোচনা হবে আমরা এ ঝাড়ুর হক দিয়ে শুরু করে বুঝলাম কেতাবুল মুক বইটার ব্যাপারে তোমাদের তেমন কোন আর প্রশ্ন নেই আমরা এবার এ ঝাড়ুর হককে শুরু করবো এ ঝাড়ুল হোক লেখার প্রেক্ষাপট ক্রামাত কেরানবীর জীবনী এবং কোন বিষয়ে তার বইটা লেখা গেছে তোমরা পারলে এগুলো একটু পড়ে এসো যেন প্রশ্ন করা সহজমদিক